Ben Pauly Radio, www.washingtonpaulyradio.com. নির্দেশনা শ্রী অর্ণব রায় চৌধুরী সহ শ্রী অরিজিৎ চক্রবর্তী পরিবেশনায় শুক্তি আন্তর্জাতিক শিল্পী গোষ্ঠী ব্যবস্থাপনা শ্রীমতী মেরিয়েন চট্টোপাধ্যায় প্রযোজনা ওয়াশিংটন বাংলা রেডিওর নাট্য বিভাগ এই নাটক দুই পর্বে পরিবেশিত হবে আজকে আপনারা শুনবেন তার প্রথম পর্ব নাটক মেঘ থেকে সত্য সেরে উঠেছে তাছাড়া অনিদ্রা হলো সভ্যতার লক্ষণ সভ্যতার লক্ষণ মানে ওটা ফ্যাশন একেবারে হাল ছেড়ে নাকে তেল দিয়ে ঘুমোয় বড় বররা যাদের মাথায় কোনো চিন্তা নেই সদ্য মানুষ দশটা কথা ভাবে না হলে ঘুমের ওষুধের কি বই ক্রেন থ্রেলার সব সময় ভাবছে খুনোক্ষি রক্তপাতের কথা আরে দেখো আরেক হ্যাঁ শোনো সেটাও কিন্তু বর্তমান সভ্যতার একটা সংকট অপরাধ নিয়েই সাহিত্য সৃষ্টি মরা গাঙে পানি লিখে দিয়েছিল যে সমাজের অনিদ্রা রোগে জলে পুড়ে কেড়ে নেবে হাজার হাজার পাঠকের ঘুম এ বলতে যাওয়াই মুশকিল চা এসে গেছে সমরে সে পৈতৃক বাড়ি পরেছিল ট বন্ধ তো কোনো দুশ্চিন্তা নয় চটাচটি নয় এমনকি মনে ব্যাথা পেতে পারে এমন কিছু করা নয় নিয়মিত গান শুনছে তো বিশেষ কথা শুনতে তোমার বলেছে না ওর সঙ্গে ক্ষমতিনই বা দেখা হয়েছে আমার ডাক্তারবাবু এক বছর তখনই ওর স্বাস্থ্য প্রেমী চোরমার হয়ে গেছে মনে মধ্যে গেছে একটা চরম নিষ্ঠুর শূন্য আমার প্রিয় উপন্যাস অবস্থা কিন্তু কখনো জিজ্ঞাসা করিনি কোন অন্যায়ের এই নীরব প্রতিবাদ কেন এই নীলকে মিটিয়ে দেবার চেষ্টা তারপর আপনি জানেন ডাক্তার বাবু মিলের এক সপ্তাহ প্রশংসনীয়াজ পাঠিয়ে আবার কি ষড়যন্ত্র করছো এবার চা খাওয়া বন্ধ জানা হলে চলবে না বুঝলে না পড়লে খুন মহাবিদ্যা কি হ্যাঁ খুন হলো নিজের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করার আত্মসত্ব কে বলিষ্ঠ প্রকাশ করার একটা উপায় সে কি একটা জীবন শেষ করে দেব রস্ত হলো এই বিশাল প্রাগতিক ছক থেকে একটা স্ক্রু সরিয়ে নেওয়া একটা ইউনিট একটা সজ্ঞান ঐক্যকে মুছে থাকলাম ভগবানের অঙ্ক ভুল চলে গেল হে চিত্রগুপ্তের খাতা ও হয়ে গেল আমার কাহিনী নায়ক বুদ্ধদেব চৌধুরী কিন্তু তাই কিন্তু ধরা পড়ে না এমন খুন কি সম্ভব জেম হলতেন একটা ছোট গল্পে বলেছিলেন খুন লোকাবার শ্রেষ্ঠ উপায় হলো অস্ত্রটা একেবারে লোপাট করে দেওয়া কিন্তু বুদ্ধ নদী চালাক সে এমন এমন অস্ত্র ব্যবহার করে যেগুলোকে অস্ত্র বলে বোঝারই উপায় থাকে না এটা হলো এক নম্বর সতর্কতা আর দু নম্বর দু নম্বর হলো লাস্টটাকে সাফল্যের সঙ্গে লুকিয়ে ফেলা এটা ঠিকভাবে করতে না পারার জন্যে বেশিরভাগ খুনি ধরা পড়ে তবে বুদ্ধ নদী লুকনের কিন্তু আলাদা লাশ থাকবে খুনির কাছে মানে খুনির বাড়িতে সম্ভবত নিজেরই খাটের তলায় বা আলমারির মধ্যে পুলিশ কখনোই ভাবতে পারবে না এমনি অবহেলায় প্রায় চোখের সামনেই পড়ে আছে লাশ আর লাশ না পাওয়া গেল মুকেশ উশন সময় করতে পারলে একটা বদন্ত করে আসি বলছিল একটা বসে তোমার ফেভারিট প্লের সন্ধ্যা যাও কেমন ঠিক আছে যাও নিয়ে আসো রেলিং এর ওই বোতলটা খুলে পড়ে গেল গো চলাফেরা করো মহাদেব মহাদেবটা সরাতে পারছিস না এই সব সময় বসে বসে গাঁজায় চলবে তোর জন্য একটা চাবি ছিল তুই ঘরে দাদা বাবু কিন্তু কত দিন হয়ে গেল দাও ইউ ওই ঘরের চাবিটা ওপরের ঘরের বড় বাক্সটার মধ্যে আছে বে করে নাও মহাদেব হতো সেটাও হারিয়েছে তাই না বাড়িটা দেখেই না সেটা বোঝা যায় শহর থেকে দূরে ছবির মতন সুন্দর একটা বাড়ি এখানে থাকতে তোমার খারাপ লাগছে ধুরী খারাপ তুমি থাকতে তুমি পাশে থাকে নরকে থাকতেও আমার খারাপ লাগবে না আমাকে বড় বেশি করে আমাকে খুলে বলবে না সময় আবার কি এলো বন্ধু বন্ধ সহ্য করতে পারি না এখানে পালিয়েছো দেখছি আমি দেখছি তুমি ফিরবে না ঈশ্বর এতকাল পরে যখন স্বৃহে প্রত্যাবর্তন করলে তখন নির্জনে বাস করে মনটাকে সুচী করে নেওয়ার উদ্দেশ্যেই যখন প্রত্যাবর্তন তাই হম ছেলে কঠিন প্রতিবেশী হিসাবে ভাবলাম তোমার যাবতীয় সুখ দুঃখের ভাগিদার তথা অস্ত্র দিন দেখতে যেহেতু আমি পিতৃবন্ধু সেহেতু তোমাদের কবর কি উৎসর্গীকৃত জীবনের যে অবশ্যম্ভাবী পরিণাম তার কথ সময় আহ্বের সঙ্গে সঙ্গে হাড়ে হাড়কে দেওয়া যায় কি পরিমান দূরদর্শিতার সঙ্গে কালোক্ষেপণের ষড়যন্ত্র সময় আমি এতটুকু পাই নেই বাড়ির দূর দিন বসিয়েছি তাই দিয়ে আকাশে রহস্য ভেদের লক্ষ্য যেহেতু তারা দেখেন বুঝি নক্ষত্রাবলির আশা যাওয়া উদয় অস্ত যেহেতু অতি হস্যজনক বুঝলে জল একদিন ছেলে মেয়েদের নিয়ে চলে এসো দেখাবো তারা চেনাবো ওই তো ওই যে আমার বাড়ি জানা দিয়ে দেখো ওই যে আরো জ্বলতে সাজে ওইখানে স্থাপন করেছি বিশাল এক দুর্বিক্ষণ যন্ত্র কেননা মহাকাশের নিত্য লিলার ধারে যখন আমি নিবিষিত আমার এক খেলে আছে একমাত্র ছেলে সে গেছে তাকে ধরে তার আছে না কেন চেনাতে প্রয়াস পেয়েছি শুভরের বাচ্চার তাকে কোনো লাভ হয়নি আমার হঠাৎ একদিন ওদের উপর দিয়ে খুনের এক্সপেরিমেন্ট করে বসব আমি কিন্তু বলে দিলাম বুড়ো ভাম তারা চেনাবে চিৎকারটা করে ওঠে সেই যন্ত্রণের অভিব্যক্তিটাকে অক্ষম শেষ শেষ বিক্ষোভটাকে টিপে না মারতে পারলে ধরা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে জানি বাড়িতে বাড়ি যাওয়ার কথা আছে দুজনই যাই না না তুমি বুঝতে পারলাম আটকে দাও বাঁচা গেল সিগারেট না কি চলে ডাক্তারকে নিয়ে আর পারা যায় না ধরে বোন প্রাণ এলো বুদ্ধদেব চৌধুরী তোমার কাহিনী এবার তর তুই তাড়াতাড়ি সুক্ষদে নয় হয়তো ভেবেছিলেন আমি মরে গেছি তাই না ভাঙা রেকর্ডের মতন একই কথা বারবার বলে চলেছ কেন তুমি আজ এতদিন পরে হঠাৎ যখন এসে উপস্থিত হয়েছ তখন বুঝতে হবে কোন সর্বনশ মতো খেলছে অনেকদিন বাদে আবার নামটা মনে পড়লো মনে থাকে না বুঝলে তা দীপঙ্করের সাথে আরি হয়ে গেছে অনেকদিন আমি জানতাম আমি জানতাম তুমি আমার সর্বনাশ করবে যে তোমার সংস্পর্শে আসবে তারই সর্বনাশ এখন কার ঘর আলো করছ সাগর সেনের নাম শুনেছ না তোমার গুণমুগ্ধিতের নাম জানবর কোন সুযোগ আমার নেই সাগর সেন ওর এসে পঞ্চানন ও রেখে ফারুক মোহাম্মদ পুলিশের খাতায় ওর নাম সবার উপরে সে এখন তোমার স্বামী হ্যাঁ এবং সে আর টাকা দিচ্ছে না হ্যাঁ টাকা আমার চাই বেশি নয় বেশি কেন তোমার বউ এর আছে এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি আমাকে এখনো চেননি সমর তোমার বউয়ের সঙ্গে তবে দেখা করতে বলছো হ্যাঁ সেই চিঠি কথা মনে আছে চিঠিতে আদেকময় কামনা চিঠিগুলোকে আমাদের দৈহিক সম্পর্কের আনুপূর্বিক সোজ নামচা বলা চলে সেগুলো পড়লে যে কোনো প্রতিব্রতা নারীর হৃৎকম্প চিঠি চিঠিগুলো সঙ্গে এনেছি এতই বোকা ভাবো আমায় সেগুলো রয়েছে আমার গোপন দের আছে। সাগর যখন বাড়ি থাকে না তখন সেগুলো খুলে খুলে পড়ি আর সারা শরীরে রোমান কত টাকা চাই তোমার বড় কত টাকা চাই দশ হাজার পেলেই চিঠি তোমার পায় নিবেদন করব করবো হোমওয়ার্ক নিজেলো দশ হাজার কোথাও পাবো বললাম যে বউয়ের কাছেও খুব ভালো কথা আমিও তো তাই বলি মাধুরী কে সত্যি কথাগুলো সব খুলে বলি চিঠি গুলো দিই বুঝুক সব জানুক বুঝুক কোথায় যাচ্ছ বাড়ি টাকা জোগাড় করে থাকবে তুমি একবার আমার সর্বনাশ করেছো এই তোমার জন্য আমি গলা দড়িয়ে দিতে গিয়েছিলাম আজ আবার এসেছ আর আমার দিকটা কি তুমি দেখেছো সব দেখার জন্য তো প্রস্তুত ছিল কিন্তু হ্যাঁ আমি চেয়েছিলাম মাত্র শান্তি নিরাপত্তা আর তুমি ছিলে স্বপ্ন দেখার মূর্তিমান অনিয়ম তোমার প্রতিভা ছিল কিন্তু সাংসারিক জ্ঞান ছিল না সংসার গড়ে তোলার মতন হিসেবে বুদ্ধিও ছিল না খেতে নিয়ে কিছু হাততেও গাছ শিউরে উঠে ওই টাকাটা আমার চাই সমুর আমাকে সাগরের হাত ছাড়িয়ে পালাতে হবে আমি অসুস্থ আমাকে শুশ্রুষা করে ভালো করে তুলছে মাধুরী কেমন করে এত বড় তুমি না আমাকে একটু আমাকে ভাবতে দাও প্লিজ একটু একটু সময় চাই সুজাতা একটা সপ্তাহ না চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন সময়ে আমাকে ফোন করো সমর নইলে কাল এইরকম সময়ে মাধুরীর হাতেই চিঠির তারা ঘুঁজে দেব বুঝলে তোমার ফোন নম্বরটা এখানে লিখে দাও এই নাও দেখো সমর যে করে হোক টাকাটা আমার চাই নইলে দিনে রাতে মার খেতে খেতে হাতেই আমি শেষ হয়ে যাই এখন যাও মাধুরীর আসার সময় হয়েছে মাধুরী তোমাকে নিফোন করবো বৃষ্টি আর কি বলেছিলাম সব করেছো হ্যাঁ ট্রেন থেকে নেমে সাইকেল রিক্সা নিয়েছি পোস্ট অফিসের সামনে নেমে পুরো পঁচিশ মিনিট ধরে বাকি পথটা হেটে এসেছি কিন্তু এত আদিক্ষা কেন সেটা বুঝিনি আচ্ছা আচ্ছা দরকার আছে বসো কি দরকার আমি চাই না তোমার এখানে আসাটা জানা জানি হোক টাকা জোগাড় করেছো হ্যাঁ চিঠি গুলো হ্যাঁ তবে আগে টাকা চাই আমিও দিচ্ছি মাধুরী কই প্রতিবেশী হ্যাঁ তুমি নিজে করে আনলে বলো না একটা চাকু হয়েছে বটে এই দিন রাত গাঁজিয়া হয়ে আছে এখন কি দেখলাম সে ব্যাপারে আমি না বললো না চুপ করে তার মানে এই দাঁড়ালো যে কয়েকটা উজবুকের ভয়ে তুমি এই ঝড়ের রাতে আমাকে দিয়ে কষ্টটা করালে খাতায় কি আঁকি বুকি কাটছ বসে বসে স্টেশনে কেউ দেখে থাকতে পারে না বুধে নয় কারণ ভিড় ছিল প্রচুর রিক্সা পাইনি তাই হেঁটে এসেছিলাম রবিবার রাস্তাঘাট ফাঁকাই ছিল তোমার স্বামী ও কিছুই জানে না জানলে আমাকে মেরে ফেলবে নিজের চায়ের কাপটাও হাত থেকে ফেলে ভেঙে ফেললে কি হয়েছে বলতো তোমার সমর কিসের ভয় তোমার এত দেখি তোমার মুখে চেহারা এরকম অদ্ভুত হয়ে গেল কেন করে থাকাচ্ছে কেন আমার দিকে শরীর খারাপ লাগছে নাকি স্বাভাবিক করোল কেন সমর প্লিজ কমা ওটা কি কানে পথটা ভেজে যাবে সমর আমি থাকতে পারছি না সমর আমি কিন্তু ওকিস ওকিস তোমার সাথে ওটা কি নিয়ে সমর স্ত বলের মতন একটু পর্যায়ে লইয়াছি মস্ত কি হত সময় আমাকে কাটিয়ে করতে না সময় সময় সময় শেষ অর্থ না নিজের নিজের নিজের পাপের মানুষ এবার এবার মাথা ঠান্ডা করে একটা একটা করে সূত্রগুলো এত বার করে সবকিছু রিহার্সাল করো এই লাশের গা থেকে বুদ্ধটাকে করে না লাল কম্বলটা দিয়ে লাশটাকে নিখোঁজ ভাবে না এবার এবার এই বুদ্ধটাকে রেলে বসিয়ে দিতে হবে যেন জানো চমৎকার ভাবে নিখুত ভাবে বসে গেছে জিনিসটা কি বলবে একটু আগেই এটা মেতে উঠেছিল রক্তের নেশা এবার এবার লাল কম্বলে মরা লাশটাকে শরীর নিচের গোদাম মধ্যে ভরে দিয়ে তালা লাগিয়ে দেওয়া এত কান্ড ফুটে গেল এসে কিছু ভিত্ত হয়ে না চাও যাও সমরেশ গুরাম ঘরে খেলাটা খেলার সঙ্গে সঙ্গে পড়লো আর তাতেই তুমি ভালো পেয়ে বলো সমরেশ তুমি বারো বছর পড়েছো সমরেশ আর সামান্য কিছু বাকি যাও যা গিয়ে লাশটা নিয়ে এই সেই সে লাল কম্বলের মর এরই মধ্যে শান্তিতে ঘুমাচ্ছে সুযাতা সংসলের কোন এক প্রাচীন আপনি চললেন কি করে লাগাইনি নাকি খেলতে গিয়ে দেখলাম ঢুকে পড়লাম তুমি বাবু তাতে আবার কিছু মনে করো না জানো কেটে যেতেই যেহেতু আমার সাধনা সেহেতু আমি দেখলাম দেখলাম শিব তার পাশে শবনা সবনার দক্ষিণে বৃষ্টি সবনা জানো তো অভিনন্দন জানবেন ছেলে মেয়েদের নিয়ে চলে সকাল দেখাবো বৃষ্টিতে ভিজেছি দেখা হবে টেবিলের উপর এক কাপড়ে দেখছি ওটা তো ঠান্ডা হয়ে গেছে তাহলে বাজে এখন ওই দশটা দশ আবার দূর বীক্ষণ যন্ত্রের সাহায্যে যেহেতু অন্তরিক্ষের আশ্চর্যবুক্ত সেহেতু কি বিঘ্ন নিরুদ্বিগ্ন শান্তর জীবন আমার মতো অবস্থায় মনে তোমার মাথা খারাপ হয়ে গেছে সৌরেশ সদর দরজা ভালো করে নাটকে তুমি এত কিছু করে সময় নেই সৌদসটা বেজে গেছে মাধুরীর স্টেপ ঠান্ডা প্রথমে লাশ তুলে নিয়ে গুদাম ঘরে পৌঁছে দিয়ে আসা এবার এবার এবার এবার আস্তে আস্তে মুরতুলের গা থেকে রক্তের দাগ তুলে ফেললে দিয়ে মুরতুলটাকে স্থায়ী ভাবে আবার রেলিং এর সঙ্গে জড়ে দেওয়া তারপর তারপর লাইটের আর চিঠি গুলো দিয়ে খিড়িকির দরজা খুললে গিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া সূজা তার সঙ্গীকার সব শেষে আমার সব শেষ আমার দরকার আমাদের ঘুম এটা এটা শান্তি নাটকের প্রথম পর্ব আপনারা শুনলেন এই পর্বে বিভিন্ন চরিত্রের উদ্যান করেছেন মাধুরী শ্রীমতী অদিতি গুপ্ত ডাক্তার সুজাতা শ্রীমতী সুচিস্মিতা বাগচি সেন মহাদেব শ্রী অরিজিত চক্রবর্তী এবং সমরের সান্নালের ভূমিকায় শ্রী তীর্থঙ্কর মহালানবেশ नाटक श्री उत्पल दत्त निर्देशना श्री अर्णव रौधरी सहनिर्देशना श्री अरिजित चक्रवर्तीवेशन डब्ल्यूबीआर आई शक्ति आंतर्जा शिल्पी गोष्ठी एवं प्रजोजना वाशिंगटन बांगला रेडियोर नाट्य विभाग नमस्कार Washington Ben Pauley Radio, www.washingtonfonglaradio.com